মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ দূরের এবং কাছে গণিত অসংখ্য দর্শক ভাই প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রে নিয়মিত আয়োজন आसन कुरान पढ़ी कुरान बुझी कुरान दिए जीवन गढ़ी कुरान दिए जीवन गड़ारंगा एकत्रित होल्लासुहना आला जनता सबा के कबुल करें जान आल्ला कुरआनर बरकते सुंदर थकते भलो थकते आखिर जान भलो हो जाए हमारे भाई बुन जाहूर्ते फिस्टिविंगार पर्दा देखें दुनिया जे जे देश देखें ना क्या আপনাদেরকে আমি স্বাগত জানাই এবং আপনাদের সুক্রিয়া জানাই আপনারা আমাদের প্রোগ্রাম দেখেন ফিডব্যাক দেন এই জন্যই আমাদের প্রোগ্রাম উন্নত হতে পারে আমরা প্রোগ্রাম করে সার্থকতা পাই আমাদের ভাই যদি উপকৃত হন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রবাহ আলমিন এর কারণে আমাদেরকে যা যায় দিবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য সব সময় দোয়া করি আমাদের আলোচনা চলছে সুরাত আলোচনা হয়ে গিয়েছে এখন আলোচনার বিষয়বস্তু হল কে আল্লাহ কোন অবস্থাতে কোন সিচুয়েশনে মাসরু করেছেন অ্যালাউ করেছেন কখন তায়াম্মম করা যাবে তায়াম্মম জিনিসটা কি সে সম্পর্কে আমাদের আলোচনা সিলহ্ম নিহি ইং কুঙ্ মরদ অফর অহদম ইং কুমিন গোত অসু মু فَلَمْ تَجِدُوا مَاءً فتيمموا, فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَمْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًا غَفُورًا جو دی تم روا شستو सफर अवस्थाते थको अथवा तुम्हारे क्यों जदि प्राकृतिक प्रयोजन सर आसे पेशा पायखाना सरे आसे अथवा तुम्हारा तुम्हारे स्त्री संगे सम्पर्क हो तुम्हारे अजु अथवा गोसल दरकार है एक कथा ठीक ये बला कि कथा हल यहाँ तुम्हारे अजु अथवा गोसल जरुरत हो जाए तुम्हरा पानी पेलेना তখন তোমরা কি করবে পবিত্র মাটি দিয়ে তায়াম্বম করবে কিভাবে তায়াম করবে তোমরা তোমাদের মুখমন্ডলকে ওয়াইপ করবে মোসহ করে ফেলবে আর তোমাদের হাতকেও তোমরা মোসহ করবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করাকে তিনি পছন্দ করেন আমার ভাইয়েরা আমার বোনেরা এটা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য বিশেষ করে মুসলমানদের জন্য এটা আর একটা এহসান যে আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনকে সহজ করে দিয়েছেন আমি বহুবার আপনাদেরকে বলেছি অন্যন্য নবীদের জামানায় যেমন ভাবে শরীয়ত কঠিন ছিল আমাদের নবীর জামানায় শরীয়তকে আল্লাহ সোজা করে দিয়েছেন আদ্দিন ইউসর দিনটা হলো সহজ নবী আলহি ওয়াসাল্লামকে যদি দুটো জিনিসের মধ্যে দেওয়া হতো যে আপনি দুটোর একটা পছন্দ করবেন একটা সহজ একটা কঠিন আল্লাহ নবী সাধারণত সহজটা তিনি বেছে নিবেন যদি এটা গুনাহের কাজ না হয় আল্লাহ আমাদের জন্য অনেক জিনিসকে সহজ করে দিয়েছেন এটা পারো না তো ওইটা করো ওইটা পারো না তো আর করো আর একটা পারো না তো পরের করো বিভিন্ন অপশন আছে এটা না পারলে ওইটা সেটা না পারলে আর একটা আর আপনার অজু থাকতেই হবে অজু না থাকলে যায়জ নাই বিনা অজুতে সেজদা দেওয়া না যায় হারাম এখন অজুর জন্য তো পানি লাগবে পানি ছাড়া তো অন্য কোনো কিছু দিয়ে অজুর তো করার কোনো উপায় নাই পানির যে তিনটা গুণাবলি আছে তার মধ্যে দুইটা চেঞ্জ হয়ে গেলে ঠিক আছে এসব মাসাল আপনারা যারা ইসলাম নিয়ে লেখাপড়া করেন আপনারা এখন অজুটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য ফরজ কারণ যেহেতু নামাজটা ফরজ আর অজু ছাড়া নামাজ হয় না এই জন্য অজুটা আমাদের জন্য ফরজ হয়ে যায় তফ করাটা আমাদের জন্য জরুরি আমরা যখন মক্কা শরীফে যাই যেহেতু অজু ছাড়া আমাদের জন্য এখন আমার তোরা হাজুরের মতো বলতে হবে যে বেকুব এমন জায়গায় তুই কেন গেলি যেখানে পানি নাই আমরা ছাত্র জীবন অনেক মাসলা পড়িতাম তো তো এক মাসলা আছে ফাঁকে যেখানে মাটিও নাই, পানিও সেখানে কি করবে তা ছাত্র জিজ্ঞেস করেছে মাটিও নাই এখন আপনি বলতে পারেন যে এমন জায়গায় আমরা কেন যাবো যেখানে পানি নাই হ্যাঁ পানি না থাকাটা হইতেই পারে এটা যেকোনো দেশে যে কোনো সময় হয়ে যেতে পারে যে পানি নাই আমি একটা এক্সাম্পল দিই আমরা একবার লন্ডন থেকে হজে যাচ্ছি ফ্লাইটে করে ছোট ফ্লাইট ছিল একটু দেখা গেল যেহেতু হাজিরা করবে করবে সেই করবে হেরাম আমরা করি নাই আগে থেকে ফ্লাইট সবাই হেরাম করবে কিছুক্ষণ পরে দেখা গেল যে এখন ফ্লাইটের পানি শ্বাস আপনি এখন কি করবেন নামাজের সময় হয়েছে মানুষের আবার মিকাত কাছাকাছি এসে গেছে এখন আমাদেরকে হেরামও করতে হবে অনেকে মনে করতেছে যে হেরাম করতে হইলে তো অজু লাগবে করে নফল নামাজ না হেরাম করবো তাহলে হেরাম হবে কি করে এখন তো এটা নিয়ে বিরাট গন্ডগোল শুরু হয়ে গেছে কর্তৃপক্ষের সঙ্গে নাই আর হজ গ্রুপ যারা নিয়ে যাচ্ছিলেন তারাও বিপদে পড়ছেন যারা গ্রুপ লিডার কারণ হঠাৎ করে ফ্লাইটে পানি থাকবে না এটা কি কেউ কল্পনা করে এনিওয়ে এখন বিরাট গন্ডগোল শেষে কি করবো আমি আছি যেহেতু এই কাফেলার সাথে আমি মাইক্রোফোন হাতে নিয়ে লোকজনকে এক্সপ্লেন করলাম যে দেখেন এরকম কথা হল যাদের নামাজ পড়ে ফেলবেন মাটি নাই আচ্ছা মাটি না থাকুক কিছু না আপনি ফ্লাইটের গায়ে আপনি এর মধ্যে তো ধুলাবালি কিছু না কিছু পাবেন যা পাবেন ওটার উপরে আপনি করে আপনি প্রথমত করে আপনি নামাজ করবেন যদি হেরাম করেন তাহলে আর পড়বেন না অতিরিক্ত নামাজ এই জন্য আপনি হেরাম করার জন্য অজু থাকতে হবে এটাও তো ফরজ না বিনা অজুতে এরকম সিচুয়েশনে হেরাম করাটা যায় আপনারা সবাই হেরাম করে ফেলেন একথা বলে আমি বলে আমি শুরু করেছি তখন আস্তে আস্তে পানি না যেকোনো সময়ে আসতে পারে এটা তো একটা জেনুইন সিচুয়েশন আর এমন কিছু সিচুয়েশন আছে যেটা পানি আছে কিন্তু আপনার পক্ষে ব্যবহার করা সম্ভব না কেন সম্ভব না আপনি পশ্চিমের দেশগুলোতে গিয়ে দেখবেন যে বরফ পড়তেছে পানি এত ঠান্ডা এই পানি গায়ে লাগালে আপনি মরিয়েই যাবেন পানি গরম করার কোনো ব্যবস্থা নেই হয়তো আপনার ঘরে পানি গরম করার যে ব্যবস্থা সেটা নষ্ট হয়ে গেছে অথবা ইলেকট্রিসিটি নাই ঝড় বন্যা হওয়ার কারণে এরকম অনেক সময় হয় তখন আপনি কি করবেন অথবা আপনি এমনি অসুস্থ পানি ব্যবহার করলে আপনার রোগ আরও বেড়ে যাবে তখন আপনি কি। আপনার কস্তু আর তোর কসদুসঈদ তাই শাব্দিক অর্থ হলো কস্ত করা নিয়াত করা मटी व्यवहार करार नियत कर शब्दी पारिभार्षिक अर्थ हलो तय्म पानी नाथ अवस्थाते नाद सहकारे अपन मुखमंडल एवं हाथ के मोसे पवित्र मटी दिए अथवा मटिजात को जिन दिए जेम धूला होतेथर गायजे लेगे थके सब तो मटिर अंश इटा हल तय्म এখন প্রথমে বোঝা যাচ্ছে যে অসুস্থ মানুষের জন্য তাদের জন্য পানি ব্যবহার করাটা অসম্ভব হয়ে যায় আমরা এই বিষয় নিয়ে আসব তবে এখনই না খানিক্ষণের বিরতির পরে বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে ইমিডিয়েটলি দেখা হচ্ছে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 তুলে জাহাঙ্গীর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 আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রচন্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমতো অবস্থায় অসুস্থ কেউ হলে তার জন্য তাইম করাটা জায়েজ অথবা পানি আছে ঠিকই কিন্তু তিনি এত অসুস্থ एखानक गानी व्यवहार करना पक्षे सम्भव ना सहाय करीब यो सफर अवस्था अपनी आवस्था आसे जाने जाने जाचुएशन एम हो गए पानी ना आपा बड़ो बड़ो शहरे थकी एखने तो अनेक समय ए रखा जे पानी अपना सप्लाई पानी नस्जिदे टांगीओ खाली पुक तो आजकल दो जा, एक जागल तो मईला वला गे तक कि करबें को जगह एम होते जे आपनर तैम करा लागते सीचुएशन एसा जै पुक थकले गए उजो गुसल मद्रास बागिचा पुक छो মাদ্রাসা যদি কোনো সময় পানির এরকম শর্টেজ হতো আমরা পুকুরে গিয়ে উঁজু করতে পারতাম গোসলও করতে পারতাম সেখানে এখনও হয়তো আছে জানি না তো এখন এরকম কোনো ব্যবস্থা নাই পানি শর্টেজ আপনি তাহলে তাই মোম করতে পারবেন গ এর শব্দের শাব্দিক অর্থ হল আল মকান আল মুতমা ইন যে জায়গায় গেলে আপনি আরাম পান আরামের জায়গা এই জন্য আপনার টয়লেট ইংরেজিতে টয়লেটও বলে অনেকে সুন্দর ভাষা ব্যবহার করতে গুলো রেস্টরুম নামটা সুন্দর হয়েছে আসলে কারণ আমি এই তাফশ্রি আবনী কাসির আল গেদ উনি বলছেন আল মাকান আল প্লেস প্লেস অফ স্যাটিসফ্যাকশন যেখানে গেলে আরাম পাওয়া যায় মজা পাওয়া যায় টয়লেটে গেলে পরে পেশাব পায়খানা করে ফেললে পরে মানুষ ফ্রেশ হয়ে যায় মজা আর যদি পেশাবের বেগ থাকে টয়লেটের বেগ থাকে আপনি কোনো কিছু কাজও করতে পারবেন না দাঁড়াইতেও পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা আপনি পাস করবেন এর আগে আর কোনো আরাম নাই এই জন্য টয়লেটের পরে পেশাব করার পরে মানুষ একটা রিলিফ ফিল করে একটা আরাম ফিল করে তারা অনুভব করে যে না আলহামদুলিল্লাহ আমার ঝামেলা ঠেকেছে এই জন্য দেখেন গুফ্রানাগা পড়তে হয় এই জন্য টয়লেটে পেশাব পায়খানা করে আসছেন কিন্তু এখন করা দরকার নামাজের জন্য কিন্তু পানি আপনার নাই তখন আপনি করতে পারবেন। এতক্ষণ যে সমস্ত আমি কথা বললাম এর প্রত্যেকটা হলো যার জন্য অজু করাটা ফরজ ছিল নামাজ পড়তে এখন এমন একটা সিচুয়েশন এখানে নিয়ে আসা হয়েছে যে শুধু অজু না অজুর সাথে গোসল ফরজ একজনের উপরে একজনের স্বপ্নদেশ হয়েছে একজন স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে অথবা কোনো মা অথবা বোন হায়ফাজ থেকে তিনি সুস্থ হয়ে গেছেন এখন নামাজ পড়তে হবে কিন্তু পানি নাই। হজে সফর এরকম হতে পারে যে কোনো সফর এরকম হতে পারে এখন কি হবে তখন আল্লাহ সোভায় না হওয়া তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি ফয়সলা দিচ্ছেন কি ফয়সালা। ব্যবহার করবহার করার অর্থ এটা না যে পুরো শরীর আপনি ধুলায় একদম মলিন করে ফেলবেন কি এমনও না যে এক গাদা মাটি আপনি নিয়ে মুখে একদম চকমুক আপনি মেকআপের মতন দিয়ে দেবেন এটাও না বরম। আপনি কি করবেন মাটির উপরে আপনার হাতটাকে দিয়ে হাতে যতটুকুন লেগে থাকে স্বাভাবিক অবস্থাতে সেটা দিয়ে আপনি আপনার মুখ্যমণ্ডলকে আপনি মোসাহ করবেন এবং আপনার ডান হাত আপনার এরপরে বাম হাত আপনার অজুর মধ্যে যতটুকুন ধন এতটুকুন আপনি মোস্তহ করে ফেলবেন এপাশ ওপাশ মোসুর মোশে করে ফেলবেন তাহলে এই হলো তাই মোমের বিষয়টা মোটামুটি ভাবে যে মাছ আলা এই মাছ আলাটা আমি আপনাদের খেদমতে বললাম এখন আমি আপনাদের খেদমতে ইনশা আল্লাহ কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের জন্য আমি বলবো আল্লাহ সুবাহানহতলা পুরো উম্মতের উপরে অনেক সময় বিভিন্ন কারণে রহম করেছেন এবং আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তহু এবং ওনার ফ্যামিলির মাধ্যমে আল্লাহ তালা আমাদের অনেক অনেক রহমত করেছেন অনেক নতুন নতুন বিষয় নতুন নতুন শরীয়তের হুকুম আল্লাহ আল্লা সুবাহনাহ তালা আমাদেরকে দিয়েছেন এখন বর্ণনার মধ্যে এসেছে যে সর্বপ্রথম কখনই আয়াত নাজিল হয় আয়াতের সানি নজুলটা কি কেন আল্লাহ রাবুল্লাহ আলমিনী আয়াত নাজিল করতে হলো। আমরা সবাই জানি যে কোনো আয়াত এমন সিচুয়েশনে নাজিল হয় নবী সাল্লাহ আলহি আাসাল্লাম এরকম একটা অসুবিধার মুখোমুখি হয়েছে এরকম একটা প্রবলেমের মুখোমুখি হয়েছেন যেটা রসুল্লাহ সাল্লহি আসাল্লামের কাছে প্রবলেমের জবাব নেয় তিনি কি সমাধান দিবেন তিনি জানেন না না জানার কারণে আল্লাহ সুবাহ আল্লাহর পক্ষ থেকে আয়াতিল এই আমাদের উপরে সহজ করেছেন এবং আল্লাহ সবসময় যেটা সহজ আমাদের জন্য সেটাই চান আল্লাহ যেমন বকরার মধ্যে বলেছেন ইউরিদ উল্লাহুর اللہ تعالی جنو جنو اللہ و تعالی حاجر مدد ما علیکم فی الدین من حرج اللہ مدد, مدد, مدد جنس کے اللہ رکھیں مدد اللہ بولن মা হারাজ তোমাদের জন্য যেটা কঠিন হয়ে যাবে হয়ে যাবে। অসুবিধা হয়ে যাবে এটা আল্লাহ সভায় হুয়া তা আল্লাহ কোনো অবস্থাতে তোমাদের জন্য চান না আল্লাহ যেটা সহজ সেটাই চাইবেন সিচুয়েশনটা হলো এমন সেটা জাতুর রেখা হোক অথবা গজওয়াতিল মুস্তালিক হোক যে এই আল্লাহ রসুল সাল্লিম এক জিহাদের সফরে ছিলেন জিহাদের সফরে আল্লাহ জিহাদের সফর হোক আর নিয়ে যেতেন সবাইকে যেহেতু নেওয়া যদি সম্ভব না হতো তাহলে তিনি একটা লটারি করতেন করে করতেন যে কাকে নিয়ে যাবেন যার নাম সেখানে আসতো তিনি তাকে নিয়ে যেতেন এটা হলো সবার সঙ্গে সমান ভাবে সুন্দর আচরণ করার জন্য এই সফরে আয়সা তিনি আল্লাহ নবীর কিছু জিহাদের সফরে আল্লাহ নবীর সঙ্গে আমরা বের হয়েছিলাম হাত ই সমস্যা হয়ে গেল কি আমার হার গলার হার হারায় গেল কোন মহিলার যদি হার হারায় যায় গলার নেকলেস হারায় যায় তাহলে তো পুরো দুনিয়ায় হারায় গেছে এমন একটা সিচুয়েশন এখন আয়সা সিদ্দে যদি আমরা মদিনায় চলে যাই তাহলে তো তার মন খারাপ হবে তার থেকে আমরা একটু খুঁজা খুঁজি করি অপেক্ষা করো সবাই মানুষরা কাফেলায় যারা ছিল সবাই রসুল সাল্লাহ আলী ওয়াশাল্লামের সাথে তারাও থেকে গেল তো থেকে গেলে এরপরে ঘটনা কি হলো এরপরে ঘটনা হলো এরকম যে এখন লোকজন এমন এক জায়গায় গিয়ে হাজির হয়েছে যেখানে কোনো পানি নাই নামাজে রক্ত হয়েছে তখন আল্লা সুবাহান হুয়াত আলার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে যেহেতু মানুষের কোনো পানি নাই যেহেতু তোমরা পানি পাইছ না সেজন্য তোমরা এক কাজ করো তোমরা মাটি দিয়ে এখন ত্যাম মুম করে নিবে এবং তখন সবাই তাইম করে নিয়েছে আমার ভাইরা আমার বোনেরা আমি এই এপিসোডে হয়তো ত্যামমুমের বিষয়টা শেষ করতে পারবো না আরও জরুরি কিছু মাসালা এবং জরুরি কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট বাকি রয়ে গেছে আর আমাদের টেলিভিশনের প্রোগ্রামগুলো আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে করি জন্য একটা সময়কে আমরা মেনটেন করতে হয় আমি আপনাদের জন্য সামারাইজ করি আগের কথাগুলো ঐতিহাসিক প্রেক্ষাপটটা এখন একটু বাকি থাকুক পরের এপিসোডে এটা দিয়ে আমরা শুরু করব আমি একথা বলেছি অসুস্থ ব্যক্তির জন্য তাই বোম জায়েজ হতে পারে পানি ব্যবহার করার কারণে অসুস্থ হয়ে যাবে আরও বেশি এই সম্ভাবনা থাকলে কোনো লোকজনের যদি টয়লেট থেকে আসে পেশা পায়খানা করে আসে ওজুধ দরকার পানি নাই তাই বুম করতে পারবে যদি সফরে থাকে পানি নাই করতে পারবে অথবা যদি এমনও হয় গোসল যদি কারো উপরে ফরজ হয় এমতো অবস্থাতে গোসলের কাজও তাই মোমে কিন্তু বাকি মাসলাগুলো আমি ইনশাল্লা পরবর্তী বলবো আপনারা যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন সামনের পর্যালোচনায় সামনের আলোচনায় থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আলাইকুম ইনশাল্লাহ আসসালাম Oh <Sýst> oh <Sýst>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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ কোরআানে উল্লেখ করেছেন রাত